সাঈদ ইবনু জুবাইর রহমতুল্লা আল্লাহি হতে বর্ণিত তিনি বলেন এক ইয়াহুদি আমাকে প্রশ্ন করল দুই মুদের কোনটি মুসা আল্লাহ সাল্লাম পূর্ণ করেছিলেন আমি বললাম আরবের কোনো জ্ঞানীর নিকট গিয়ে তাকে জিজ্ঞেস না করে আমি বলতে পারব না পরে ইবনু আব্বাসের নিকট এসে জিজ্ঞেস করলাম তিনি বললেন মুসা সালাম অধিকতর ও উত্তম সময়সীমায় পূর্ণ করেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যা বলেন তা করেন